शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नटा बांगलदेशंगल्ए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 السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعلنا من عباده المؤمنين وخصنا رسوله الامين وفضلنا بكتابه المبين فاشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا محمدًا عوذ به ورسوله أرسل إلى الناس كافة إلى الأسود والأحمر والأبيض الذي أدى الأمانة وبلغ الرسالة وجاهد في الله حق جهاده اللهم افتح قلوبنا يا فتح القلوب اللهم علمنا من عندك يا علام الغيوب اللهم ارحمنا فإنك خير الرحيم شبري درشور পিস টিভি বাংলার পক্ষ থেকে দেশে বাইরে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ কেমন আছেন আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি বিশেষ করে ইমানদার ভাই বোন পৃথিবী যে প্রান্তেই বসবাস করছেন সবার জন্য দোয়া করে আমাদের দায়িত্ব সুপ্রিয় দর্শক শুরু করছি আমরা আমাদের আজকের পর্ব আজকের পর্ব রুমুলকোর আন সিরিজের একটি বিষয়ে থাকছে সেটা হচ্ছে জাজুলকোর আন যার ধারাবাহিক চলছে গত পর্বে আমরা আলোচনা করছিলাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মজিজা নিয়ে তবুকের যুদ্ধ যাচ্ছেন পানির অভাব पानी पाना पानी पा मरुभूमि और मरुभूमि जिज्ञेस करलों कारो काी आर असोल्लापु पानी आज नहीं पत्रे ओबी पत्रे से पानीटुकु नहीं आसलें नबीजी सल्लाहअल्लम तरह हाथ तार्ध रखलें रेखे बलें तुम्हारे पत्रगुलू भरे नाओ जार जा पान करार दरकार पान कर नाओ सल्ला नबीजर हाथ स्पर्शे সেখান থেকে ফোয়ারা তৈরি সবাই তৃপ্তি সহকারে পানি পান করলেন এবং তাদের প্রাণীগুলোকে পান করালেন নিজেদের জন্য রাখলেন এরপরে নবীজি হাত তুলে নিলেন দেখা গেল যে পানি যতটুকু ছিল ততটুকুই আছে আল্লাহ একবার অনেক বর্ণনা শুধু নবীজির মজেজা সম্পর্কে আলোচনা করতে হলেও একটি সিরিজের প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে মজেজা এগুলো তো হচ্ছে হেসি এগুলো হচ্ছে পঞ্চ দ্বারা অনুভূত এগুলি আমার আলোচনার বিষয় নয় আমার আলোচনার বিষয় হলো ওরা আন ওই যে আকলি আর একটি বিবেচনার কথা বলেছি মজেজার কথা বলেছি যেটার নাম হচ্ছে বিবেক দিয়ে অনুভব করা এবং সেই মজেজার বৈশিষ্ট্য হলো এই মোজেজা যে নবীর সেই নবীর অন্তর্ধানের পরও এই মৌজা বহাল থাকবে এবং তার জন্য যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জও বহাল থাকবে আর এমন একটি মোজেজা সকল নবীর মাঝে একজনই শুধু পেয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লিউসাল্লাম আর সেই মোজেজাটির নাম হচ্ছে আলকোর আহ এজন্য অনেকে এই কোরআন কেন্দ্রিক মজুজা গ্রন্থ রচনা করেছেন নাম দিয়েছেন আলমোয়ুল কোবরা অনেক মনীষী বলেছেন রসুল্লাহ সাল আলহিউসাল্লামের মরজেজারগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মজুজা হচ্ছে কোরআন করিম আল্লাহ আকবর এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের রসুল্লাহ সাল আলহি ওম এর অফাত হয়েছে কিন্তু কোরআন বহাল আছে রসুল সাল আলী হয়েছে কিন্তু তার আনিত দিন ইসলাম পূর্ণাঙ্গভাবে এখনো সেটা বহাল আছে কিন্তু সেই দিন যেই দিন আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপর নাজিল হয়েছিল যার সংবিধান হিসাবে দস্তুর হিসাবে কোরআনে পাককে দেওয়া হয়েছিল সেই দিন এখনো বহাল আছে আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক সেই কোরআনের কথা বলছি পাশাপাশি এও আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে এই মজেজা সাময়িক নয় এটা হচ্ছে স্থায়ী একটি মরজেজা কেয়ামত পর্যন্ত এই মসজিদা বহাল থাকবে কেন কেন উত্তর উত্তর হচ্ছে এই বলুন তো দেখি বর্তমান সময়ে আমরা কোন নবীর উম্মাদ যারা ইমানদার তারা সবাই বলবেন যে আমরা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লামের হুম্মত খ্রিস্টান অথবা ইহুদিরা দাবি করে তারা ঈসা আলিহামের উম্মত দাবি করতেই পারে ইহুদিরা যদি দাবি করে তারা মৌসা আলি ইসাল্লামের উম্মত করতেই পারে কিন্তু তাদের দাবি বর্তমান সময়ের জন্য টেকে না কারণ মৌসা আলিহাল্লামের পর তার নবুতির জিন্দিগি মেয়াদ শেষ হয়ে গেছে ঈসা আলি ইসাল্লামের আগমনের পর ঈসা আলী সাল্লামের নবুয় শুরু হয়েছে নবুয়ত প্রাপ্তির পর আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের রেসালত পর্যন্ত যখন এসে গেছে তাদের রেসালত স্থগিত হয়ে গেছে তাদের রেসালত অমিট হয়ে গেছে শুরু হয়েছে আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লামের রেসালত আর যেহেতু আমাদের নবীজি সাল্লি সাল্লামের পর আর কোনো নবী নবী হিসাবে আসবেন না রসুল আসবেন না অতএব আমাদের নবীর রেসালত কন্টিনিউ করতে থাকবে স্থায়ীভাবে চলতে থাকবে এই জন্য এই রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন আমি হচ্ছি নবীদের সর্বশেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না সুপ্রিয় দর্শক যেহেতু এই নবীর নবুয়ত এখনো বিদ্যমান যেহেতু সেই রসুলের রেসালত এখনও বিদ্যমান এবং এই রসুল কেয়ামত পর্যন্ত তার রেসাওয়ালত থাকবে অতএব তার কাছে প্রেরিত যেই মোজেজা রয়েছে সেটাও স্থায়ীভাবে থাকতে হবে আখেলেই যেটাকে বলা হয় বিবেকের সাথে সম্পর্কিত যেটা সেই রেসাল এখনো বহাল আছে এই মজেজা আল কোরআন এটা কি কোনো এলাকার জন্য নির্ধারিত এটা কি কোনো জাতির জন্য নির্ধারিত না কারণ আমাদের নবীজি সাল্লাহ আলীসাল্লাম কোনো নির্দিষ্ট জাতির জন্য প্রেরিত হননি নির্দিষ্ট এলাকার জন্য প্রেরিত হননি যেমনটি পূর্ববর্তী নবীদের মাঝে অনেক নবী নির্ধারিত জাতির নিকট প্রেরিত হয়েছিলেন মুসা আলি ইসাল্লাম বনি ইসরায়েলের নিকট ঈসা আলি ইসাল্লাম বনি ইসরায়েলের নিকট লুত আলী ইসাল্লাম সালে আলি ইসাল্লাম হুদা আলিহাল্লাম তাদের নিজস্ব জাতির নিকট প্রেরিত হয়েছিলেন হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথ করেছেন বরে আিয়া উকাম খাস পূর্বিকার নবীরা তাদের সকল মানব জাতির অর্থাৎ মানুষ যেখানে আছে সেখানে আমার নবীগত চলবে এর সপক্ষে কোরআন পাকের মধ্যে আমরা দলিল দেখতে পাচ্ছি আল্লাহ রাবুল আলমিন সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন কল ইয়া কিন্তু না যেন সন্দেহের আর কোন অবিকাশ না থাকে সেজন্য সাথে ব্যবহার করা হয়েছে জামিয়া সবার সকল বর্ণ সকল গোত্র সব অন্য আয়াতে এর সাত করা হয়েছে মা আমি তোমাকে প্রেরণ করিনি তবে সকল মানুষের নিকট কা শব্দটি নিয়ে আসছে দেখুন বাংলা ব্যাকরণের মধ্যে কাফার ব্যবহার অতএব কালো নয় সাদা নয় যেখানে মানুষ আছে সেটা উত্তরে থাকুক বা দক্ষিণে পশ্চিমে থাকক বা পূর্বে পাহাড়ে থাকক বা আপনার শহরে যেখানে থাকুক মানুষ যেখানে আছে সেখানেই আমাদের রাসুলের রেসালত আছে আর রাসুলের রেসালত যেখানে আছে সেখানে কোরআনের আপিল আছে সেখানে কোরআন মজিসা এই কোরআন সবার জন্য মুসলিম অমুসলিম সবার জন্য তবে মুসলমানদের জন্য হচ্ছে ডাইরেক্ট আর অমুসলিমদের জন্য ইনডাইরেক্ট ইনডাইরেক্ট এই অর্থে যে তারা যদি গ্রহণ না করে তাহলে তাদেরকে গ্রহণে বাধ্য করা যাবে না আর মুসলমানরা যেহেতু এটাকে গ্রহণ করেছে অতএব আদের নিকট এটা হচ্ছে ডাইরেক্ট অর্থাৎ ইমানদার হওয়ার সাথে সাথে তাদের উপর ফরজ হয়ে গেছে এই কোরআনকে শিরোধার্য করে নেয়া কোরআনের হুকুম আহকামকে মেনে নেয়া কোরআনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে এক তে ধরে সালাত আখেরতের ইমানের উপর ভিত্তি করে নিজের জীবনকে পরিচালিত করবে ইমানদার বলে তো আমরা দাবি করছি কিন্তু আমরা কি সেই দায়িত্ব পালনে সক্ষম হয়েছে আমরা কি আমাদের সেই কর্তব্য পালন করে দিতে পারছি উত্তর হবে না ওর আনের কতটুকু অংশ আমরা গ্রহণ করেছি আর কতটুকু অংশ আমরা বাক্সের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি অথবা বাক্যের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি অথবা তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আফসোস ভয় হয় আল্লাহ পাক যদি এই অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করেন তাহলে আমরা কি জবাব দেব সুপ্রিয় দর্শক কোরআনে করিমের এই মরজেদা বিশ্বজয়ী এবং এই কোরআনে করিমের এই মজেদা সব সময়ের জন্য থাকবে সুপ্রিয় দর্শক এখন সময় হয়েছে বিরতির আশা করছি সবাই সাথে থাকবেন ফিরে এসে আবার আপনাদেরকে পাব সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 मर नबूत रेसालतर समीन नबीर सर्वकालीन नबीवर কোন সীমাবদ্ধতা নেই ভৌগোলিক সীমা রাখায় সেটা আবদ্ধ নয় আর এই নবীর জন্য আল্লাহ রব আলমী অনেক মজেজা দান করেছেন তার মধ্যে একটি মজেজা এই পৃথিবী যতদিন থাকবে ততদিন তার মরজেদা থাকবে এই সৃষ্টি যতদিন থাকবে ততদিন তার মর্যাদা থাকবে আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম নবীজির সার্বজনীন নবী হওয়ার পক্ষে দলিল সর্বকালীন নবী হওয়ার জন্য আমরা আপনাদের সামনে খুব আন আয়াত পেশ করেছি এবং এই কথাও আপনাদের সামনে উল্লেখ করেছি যে আমাদের নবী কোনো বিশেষভাবে কোনো সম্প্রদায়ের নবীন তিনি মানব জাতির নবী হ্যাঁ যারা মানছে তারা ভাগ্যবান আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য দিয়েছেন আমরা তাকে মেনে নিয়েছি এজন্য আমাদের সম্পর্কে তার সাথে হচ্ছে ডাইরেক্ট আর অন্যরা যারা তারা তাকে মানেনি মানছে না তাই তাদেরকে উন্মতে দাওয়াত বলা হয় যে তাদের প্রতি সবসময় দাওয়াত চলমান হে মানুষ যারা এখনও তোমরা ইসলাম গ্রহণ করিনি এখনো তোমরা বিশ্বাস স্থাপন করি এখনো তোমরা মোহাম্মদকে যারা সর্বশেষ নবী হিসাবে গ্রহণ কর তোমাদের জন্য দরওয়াজা উন্মুক্ত এসো এই দরওয়াজায় সামিল হয়ে যাও এই দিন ইসলামের ঝান্ডা তলে নিজেদেরকে সামিল করে নাও অসংখ্য মানুষ এখনও সেই দিনের সুস্থর ঝান্ডার নিচে অবস্থান গ্রহণ করছেন প্রতিনিয়ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আল্লাহ আরও বেশি সংখ্যা বৃদ্ধি করুন এই দোয়াই আমরা করি তো যেটা বলছিলাম এই নবীর সাল্লাহ আলি ওসাল্লাম যাকে আল্লাহ রব্বুল আলমীর অনেক উপাধের মাঝে একটি শ্রেষ্ঠ উপাধি দান করেছিলেন রাহমতুল্লিলাহ আলমী শুধু মানুষের জন্য নয় মানুষ ছাড়াও অন্যান্য জগতের জন্য নবিজি ছিলেন রাহমত সলু সুপ্রিয় দর্শক চলুন সেই নবীজির অনেকগুলো মজেজা প্রয়োজন নেই যেগুলো তার জীবদ্দশায় ছিল আমরা সেগুলো শুনেছি অনেকগুলো জানি অনেকগুলো জানি না যেগুলো শুনেছি সেহী সূত্রে বর্ণিত আমরা তার উপর ইমা নামছি কিন্তু তার উপর সর্বশ্রেষ্ঠ যে মজেদা ছিল সেই মসজিদার নাম হচ্ছে আলকর আন আলকর আনকে অস্বীকার করার কোনো উপায় নেই আলকর আন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের শ্রেষ্ঠ মজেজা যে মজেজা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের ওয়ফাতের পরও চলমান কারণ তার ওফাতের পরেও তার রেসাল চলমান তার ওয়ফাতের পরে তার নবুয়ত চলমান কোথায় গিয়ে শেষ হবে এর শেষ হচ্ছে খেয়াল যেহেতু এ তারপর আর কোন নবী আসবেন না এই কোরআন দিয়েই আমাদের নবীজি সাল্লাহ আলী নবুতকে চ্যালেঞ্জ করা হয়েছে মানে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রেসাল যে সত্য তার স্বপক্ষে এ কোরআন পেশ করে দেওয়া হয়েছে এবং এই কোরআনকে সামনে রেখেই কাফেরদেরকে বলা হয়েছে যে আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে এই কর তাকে মজিজা হিসেবে দান করেছে পারো যদি তোমরা কেউ এর খন্ডন করো এখানে যে প্রশ্নটি আমাদের সামনে সেটা হচ্ছে বলতে আমরা কি বুঝি কোর আন পরিচিতিতে আমরা সেটা আলোচনা করেছি এ কর আন কোন ভাষা নয় এই কর رسول الله صلى الله عليه وسلم رجل تكون بلانتون اي قرآن فرشت دي الكلام اي قرآن شو رب العالمين الكلام كلام الله المنزل على رسوله الامين المنقول متواترا والمتعبد بطلاوته اي خانا اي شي كافر دشت دوند باس كافر قرآن كي اللار الكلام هشا بشكرت मन इसूल्लाह सल्लाह आलीसल्लम रचित एक ग्रंथ अथच ता निजेत जा सोल्लाह आलीसल्लम प्रतिष्ठान शिक्षा ग्रहण करें तत्कालीन समय प्रतिष्ठानिको शिक्षा दीक्षार व्यवस्था छा तत्कालीन समय लेख पढ़ा जाने एम मानुष्ठ संख्या हाथे गा कहस কেউ বলতে পারবে আমাদের নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কারো কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করেছেন বরঞ্চ জ্ঞানের জন্য আল্লাহ রব্বুল আলমিন ছিলেন তার তাঁর শ্রেষ্ঠস্তাদ আল্লাহ রবুল আলমিন হজরত জিবিল আমিনের মাধ্যমে তাকে জ্ঞান বিতরণ করেছেন সরাসরি তার তত্ত্বাবধানে আল্লাহ রবুল আলমিন রসুল আল্লাহ সাল্লাহ আলীমকে জ্ঞানী করে তুলেছেন এমন জ্ঞান দান করেছেন যেই জ্ঞানের চ্যালেঞ্জ এখন পর্যন্ত বহাল আছে विज्ञानी जतई तर गवेषणा कर सामने अजान अनेक तथ्य बैरिए आस्ला तौफिक दिन कि सामने पेश करार चेष्टा कर सीय दर्शक काफेर एक मिले राजी ना तई तारा भिन्न भिन्न भावे एक आघात कर एक आन बिुदे अभिजुक्त तुले অভিযোগ তো কোরআনের বিরুদ্ধে করতে পারেনি অভিযোগ করেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধে যে তিনি এই কোরআন রচনা করে লিখে মানুষকে শুনিয়েছেন আর তখনই আল্লাহ রাবুল্লা আলমিন তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুরাতুরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন ফলিয়ত ইনকান ও সাদ সুরাতুরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন প্রথম তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেন ওদের উচিত তারাও যেন এই গ্রন্থের ন্যায় আরেকটি গ্রন্থ তারা রচনা করে নিয়ে আসুক যদি তারা তাদের দাবিতে সুদ্ধ হয় তাদের দাবি কী ছিল তাদের দাবি ছিল এটা তো মানবরচিত একটি গ্রন্থ আসলে যখন এই আর নাজিল হচ্ছিল তখন যতটুকু নাজিল হচ্ছিল সেটাই চ্যালেঞ্জের মধ্যে আসছিল যত নাজিল হচ্ছে সেটাই ভুগতে হচ্ছে এমন না যে কিছু আওতা ভুগত আর কিছু আওতা মুক্ত না শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো হচ্ছে চ্যালেঞ্জ পারলে দেখো করো কিন্তু তারা কেউ সাহস করে কেউ সাহস করে বরঞ্চ এই চ্যালেঞ্জ অব্যাহ ছিল যেমন মক্কায় তেমনি মদিনা পর্যন্ত শেষ পর্যন্ত মানে গতি চলমান ছিল আল্লাহ একবার এরপরে যখন তারা না। তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একটু সহজ করে দেওয়া হল সুরাই হুদের মধ্যে وَدْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِن دُونِ اللَّهِ إِن كُنتُم صَادِقِينَ فَإِنْ لَمْ يَسْتَجِيبُوا لَكَ فَعْلَمْ أَنَّمَا أُنزِلَ بِعِلْمِ اللَّهُ وَأَنْ لَا إِلَهَ إِلَّاهُ فَهَلْ أَنْتُمْ مُسْلِمُونَ Allahu যদি এটা আমার পক্ষ থেকে হয় আমি যদি এটা বানিয়ে থাকি তাহলে তোমরা এর মতো দশটি সুরা নিয়ে এসো বানো আট এবং এটা রচনা করতে গিয়ে যদি তোমাদেরকে অন্যের সাহায্য গ্রহণ করতে হয় তাহলে তোমরা তাদের সাহায্যে বাদ দিয়ে আল্লাহ সাহায্য নিয় যদি তোমাদের দাবিতে তোমরা সত্য হয়ে থাকো তাদের দাবি এরপর আল্লাহ তারা যদি আপনার সাড়া না দেয় ফালাম তাহলে আপনি স্পষ্ট জেনে নিন করে নিনা উনসিল্লা কোরআন আল্লাহর জ্ঞানের ভান্ডার থেকে নাজিল করা হয়েছে আল্লাহর জ্ঞাত সরে নাজ করা হয়েছে মুসলমান হবে না এরপরও কি তোমরা কোরআনের সামনে আত্মসমর্পণ করবে না যতই তাদেরকে ডাক দেওয়া হচ্ছে ততই তারা পিছিয়ে যাচ্ছে আর আরো বেশি উগ্রপন্থা অবলম্বন করে নতুন নতুন কথা পেশ করছেন কি বলেছে আমরা পরের আলোচনায় সেটা নিয়ে আসব এখানে যেটা হচ্ছে যে ধারাবাহিক চ্যালেঞ্জের যে স্তরগুলো গুলো আছে আমি সেগুলো বর্ণনা করছিলাম প্রথমে যতটুকু কোর আনাজ করা হয়েছিল সেই পরিমাণ কোর আন আনানোর কথা বলা হয়েছে এরপরে তার থেকে কমিয়ে দশটি সুরার কথা বলা হয়েছে এরপর ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে আলোচনা করব তবে আজকে আর সময় হচ্ছে না আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি আগামী পর্বে ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওসলিল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়াল ওসাহি ওসলিম ওসালামু আলাইকুম ও রাহমতুল্লা বাক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 জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন